ও শুনছেন সিরাতে আসসালামাইকুমী মুস্তফা সাল্লাহ ধারাবাহিক অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের বংশ সম্পর্কে পবিত্র বংশ সম্পর্কে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সে যুগের সর্ব উৎকৃষ্ট এবং সর্বোত্তম বংশে তিনি হনেন হজরত ইসমাইল আলহ সাল্লা বংশের একজন মানুষ আর তার বংশের নাম হল উরাই বংশ মাহমুদ রসুল উল্লাহ সাল্লি সাল্লাম যে বংশ জন্মগ্রহণ করেছেন সেই বংশের লোকেই ওই সময় নেতৃত্ব দান করতেন নেতৃত্ব দান করতেন মক্কা শরীফের কাবা শরীফের এবং ওই যুগের আরবের আমরা জানি যে আরবের যারা হজ করতে যেত ওই যুগে মক্কা এবং মক্কা শরীফে যারা হজে হজে যেতেন হাজিগণ হাজিগনকে বিভিন্ন জন খাবারের ব্যবস্থা করতেন পানির ব্যবস্থা করতেন কিন্তু কারা করতেন যারা এই পানি ব্যবস্থা করতেন খেদমতগুলি করতেন তারাই ছিলেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওয়াসালামের বংশের লোকজন তারাই এই কাজগুলি নিজেদের মধ্যে ভাগ বণ্ডন করে নিতেন এবং তারাই ছিলেন এই ঘরের মোতোয়াল্লি যেমন তার দাদা তিনি ছিলেন এই কাবা শরীফের মোতাবালী এবং তার তত্ত্বাবধায়ক এবং এই নবী মহাম্মদ রসুল্লাম যিনি এই উত্তম এবং পবিত্র বংশে এসছেন আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন সেই নবী সম্পর্কে আমরা জানবো এই সিরিজগুলিতে আল্লাহ রব আলমিন আমরা আমাদেরকে এই কথাগুলি নবী সাল্লাহ আলী হোসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করব করুন আমরা আসছি আগামী পর্বে তার এই বিষয় সম্পর্কে আলোচনা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ